বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্যান্নি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম তিরিশে মার্চ আঠেরোশো সালে মৃত্যু উনিশশো সালে डिटेक्टिव गल्पर प्रति आग्रह एडगर एलन पो एग क्रिस्टी जैक लंड रोम पढ़े शरदिंदुबाबा डिटेक्टिव गल्प के खूब एक उचु चोखे देखे अतए ठीक करल करते शुरू बोकेशर पथ चला सरिजे प्रथम गल्प पथे काटा हम आज जो गल्पनी शुनबें से सत्यन्ेषीते ही বমকেশের প্রকৃত আত্মপ্রকাশ বোমকেশ সিরিজের এটি ছিল তিন নম্বর গল্প বলাই বাহুল্য এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু অম্নেবাস প্রথম খণ্ড থেকে প্রধান চরিত্রে অতুলচন্দ্র মিত্র অজিত বাবু এবং দারুকাবু গল্প পাঠে মীর ও দ্বীপ গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে সত্যানবেষী সত্যান্বেষী বোমকেশ বকসির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল তেরোশো সালে ইউনিভার্সিটি পরীক্ষাগুলো শেষ করে সবে মাত্র বেরিয়েছি পয়সার বিশেষ টানাটানি ছিল না বাবা ব্যাংকে যে টাকা রেখে গেছিলেন তার সুদে আমার একলার খরচ কলকাতার মেছে থেকে বেশ ভালোভাবেই চলে যেত তাই স্থির করেছিলাম কৌমার্য ব্রত অবলম্বন করে সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করবো প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হয়েছিল একান্তভাবে ভাবে বাঘদেবীর আরাধনা করে বাংলা সাহিত্যে বিপ্লব এনে ফেলব এই সময়টাতে বাঙালি সন্তান অনেক ভালো স্বপ্ন দেখে যদিও সে স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগে না কিন্তু ও কথা যাক বোমকেশের সঙ্গে কি করে পরিচয় হল এখন তাই বলি যারা কলকাতা শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত তাদের মধ্যেও অনেকেই হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটা পাড়া আছে যার একদিকে দুস্থ ভাটিয়া মারবাড়ি সম্প্রদায়ের বাস অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তীরজকচক্ষু পীত বর্ণ চীনাদের উপনিবেশ এই ত্রিবেণী সঙ্গমের মাঝখানে যে একটা বদ্বীপের সৃষ্টি হয়েছে দিনের কোলা হলে তাকে দেখে একবারও মনে হয় না যে এর কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বিশিষ্টতা আছে কিন্তু সন্ধ্যের পরেই এই পাড়াটিতে এক আশ্চর্য পরিবর্তন ঘটতে আরম্ভ করে আটটা বাজতে না বাজতেই দোকান পাট সমস্ত বন্ধ হয়ে পাড়াটা একেবারে নিস্তব্ধ হয়ে যায় কেবল দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান শুধু খোলা থাকে সে সময় যারা এই অঞ্চলে চলাফেরা করতে আরম্ভ করে তাদের অধিকাংশই নিশব্দে ছায়ামূর্তির মতো যাতায়াত করে এবং যদি কোনো অজ্ঞপথিক পথিক অতর্কিতে এ পথে এসে পড়ে সেও তাড়াতাড়ি যেন সন্ত্রস্ত ভাবে এই এলাকার বাইরে চলে যায় আমি কি করে এই পাড়াতে এসে এক মেসের অধিবাসী হয়ে পড়লাম তা বিশদ করে লিখতে গেলে পুঁতি বেড়ে যাবে এইটুকু বলাই যথেষ্ট যে দিনের বেলা পাড়াটা দেখে মনে কোনো রকমের সন্দেহ হয়নি এবং মেসের দোতলায় একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পেয়ে বাক্যভয় না করে তা অধিকার করে নিয়েছিলাম পরে যখন জানতে পারলাম যে এই পাড়ায় মাসের মধ্যে দু তিনটে মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার করে পুলিশ রেড হয় তখন কিন্তু ঘরটার উপর এমন মমতা জন্মে গেছে বাইরে বেরোনোর খুব একটা কারণ ছিল না তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়বার আশঙ্কাও কখনো হয়নি মেসের ওপরতলায় সব পাঁচটা ঘর ছিল প্রত্যেকটিতে একজন করে ভদ্রলোক থাকতেন তারা সকলেই চাকরিজীবী এবং বয়স্ক সম্প্রতি একজন রিটায়ার করে বাড়ি চলে যাওয়াতে তারই ফাঁকা ঘরটা আমি পেয়েছিলাম সন্ধ্যার পর তাসের আড্ডা বসত সেই সময়ে মেসের অধিবাসীদের কণ্ঠস্বর ও উত্তেজনা কিছু উগ্র ভাব ধারণ করত অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন তার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু ঘনশ্যামবাবু হেরে গেলে চেঁচামেঁচি করতেন তারপর ঠিক নটার সময় বামুন ঠাকুর এসে জানাতো যে খাবার রেডি তখন আবার এরা শান্তভাবে উঠে খাবার খেয়ে যে যার ঘরে শুয়ে পড়তেন এইভাবে শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলো কাটছিল আমিও এসে নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করে নিয়েছিলাম মেসের নিচের তলার ঘরগুলো নিয়ে বাড়িওয়ালা নিজে থাকতেন তিনি একজন হোমিওপ্যাথ ডাক্তার নাম অনুকূল বাবু বেশ সরল সদালাপি লোক বোধ হয় বিয়ে করেননি কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেউ নেই তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটেদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করতেন এমন পরিপাটি ভাবে তিনি সমস্ত কাজ করতেন যে কোন দিক দিয়ে কারুর অভিযোগ করার কোনো অবকাশ থাকত না মাসের গোড়ায় বাড়ি ভাড়া ও কি বাবদ দিলে সব বিষয় নিশ্চিন্ত হওয়া যেত পাড়ার গরিব লোকেদের মধ্যে ডাক্তারের বেশ পশার ছিল সকালে ও বিকেলে তার বসবার ঘরে রোগীর ভিড় লেগে থাকতো তিনি ঘরে বসে खुबी कम दामे ओषु विचरण करतें रोगी बाड़ी बड़ एक जितने ना गो भिजिट निता प्रतिबी सक खतर श्रद्धा करत अल्पदे मध्य भक्त हो पड़ल बेला दसटार मध्य मेसर अन्न्य सबाई अफिसे चले जित मेसे दूजी खाली पड़े थकतम चान खावा प्राय एक ही संगे होत তারপর দুপুরবেলাটা গল্পগুজব সংবাদপত্রের আলোচনায় কেটে যেত ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক হলেও ভারী চমৎকার কথা বলতে পারতেন বয়স বছর চল্লিশের ভেতরি। কোনো ডিগ্রি তার ছিল না কিন্তু ঘরে বসে এত বিভিন্ন বিষয়ে জ্ঞান তিনি অর্জন করেছিলেন যে তার কথা শুনতে শুনতে অবাক হয়ে যেতাম বিস্ময় প্রকাশ করলে তিনি লজ্জিত হয়ে বলতেন আর তো কোনো কাজ নেই ঘরে বসে বসে কেবল বই পড়ি সংগ্রহ খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম অশ্বিনীবাবু পান চিবোতে চিবতে অফিস চলে গেল তারপর ঘনশ্যাম বাবু বেরোলেন দাঁতের ব্যথার জন্য এক পুড়িয়া ওষুধ ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে তিনিও অফিসের জন্য বেরোলেন বাকি একে একে বেরিয়ে গেলেন সারা দিনের জন্য মেস খালি হয়ে গেল। ডাক্তার কাছে তখনও রোগী ছিল তারা ওষুধ নিয়ে একে একে বিদায় হলে তিনি চশমাটা কপালে তুলে জিজ্ঞেস করলেন কাগজে কিছু খবর আছে নাকি আহ কাল বিকেলে আমাদের পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে डाक्त हेसे बोलें से <laughs> तो रोजगार बेपार कथा हल का छत्तीस नम्बर शेख अब्दुल गफुर एक लोकर बाड़ी डाक्त अरे लोकटा के नहीं प्रायर का ओष्ध दीते आसे किल्लाशीचु लिखे कोकें य पड़ना ना बोले दैनिक कल केतुटा तारिगे एगिए के दिलम ডাক্তার চশমা জোড়া আবার নাকের ওপর নামিয়ে নে পড়তে লাগলেন কাল ছত্রিশ নম্বরে শেখ আবদুল গাফর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশ খানা তল্লাশি করেছে কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায়নি আচ্ছা পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটি কোকিনের গুপ্ত আড়ত আছে যেখান থেকে সব জায়গায় কোকিন সরবরাহ একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলো দিয়ে বহুদিন ধরে এই বেআইনি ব্যবসা চালাচ্ছে কিন্তু এই অপরাধীদের নেতা এবং তাদের গুপ্ত ভান্ডারের কথা বহু অনুসন্ধানের পরেও জানা যায়নি হুম ডাক্তার একটু চিন্তা করে নিয়ে বললেন কথাটা ঠিক আমারও সন্দেহ হয় কাচে পিঠেই কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে দু একবার আমি পেয়েছি জানেন তো নানান রকম লোক ওষুধ নিতে আমার কাছে আসে जै करूक से डाक्तर का आत्मगोपन करते अब्दुल गफुर लोकटा के तर कोक मन है ना बर से पका अफिंग कथा जोर दिए बोलते निजे से कथा गोपन करे हमें जिज्ञेस कर लम अच्छा अनुकूल बाबू पड़ा जा खून है तर कारण कि डाक्त তার তো খুব সহজ কারণ রয়েছে যারা গোপনে বেআইনিভাবে এত বড় একটা ব্যবসা করছে তাই তো সবসময় ভয় আছে ধরা পড়ার সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের কথা জানতে পেরে যায় তখন তাকে খুন করা ছাড়া অন্য কোনো উপায় তো থাকে না ভেবে দেখুন না আমি যদি কোকেনের ব্যবসা করি আর আপনি যদি সে কথা জানতে পেরে যান তাহলে আপনাকে বাঁচতে দেওয়া আমার পক্ষে কি নিরাপদ হবে আপনি যদি কথাটা পুলিশের কাছে ফাঁস করে দেন তাহলে আমি তো জেলে যাবই সঙ্গে সঙ্গে এত বড়ো একটা ব্যবসা ভেসতে যাবে লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে আমি তো সেটা হতে দিতে পারি না আমি বললাম বাবা আপনি অপরাধীদের মনস্তত্ব নিয়ে বেশ ঘাটাঘাটি করেছেন মনে হচ্ছে হ্যাঁ ওদিকে আমার একটু ঝোঁক আছে বলে আর আড়মোড়া ভাঙতে ভাঙতে তিনি উঠে দাঁড়ালেন আমিও উঠি উঠি করছি এমন সময় একটি লোক ঘরে ঢুকল তার বয়স বোধ হয় তেইশ হবে দেখলে শিক্ষিত ভদ্রলোকই মনে হয় গায়ের রং ফর্ষা বেশ ছিমছাম চেহারা মুখে চোখে বুদ্ধির একটা ছাপ আছে কিন্তু বোধ হয় সম্প্রতি কোনো কষ্টে পড়েছে কারণ জামা কাপড়ে বিশেষ যত্নের চিহ্ন নেই চুল উস্কো গায়ের শার্টটা ময়লা এমনকি পায়ের জুতো জোড়াও পালিশের অভাবে বেশ রুক্ষ ভাব ধারণ করেছে মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব আমার দিক থেকে অনুকূলবাবুর দিকে ফিরে এসে জিজ্ঞেস করলো। শুনলাম এটা একটা মেস ওই জায়গা খালি আছে কি একটু অবাক হয়ে আমরা দুজনেই তার দিকে চাইলাম বাবু মাথা নেড়ে বললেন না মশায় কি করা হয় লোকটা ক্লান্তভাবে রোগীর বেঞ্চের ওপর বসে বলল। উপস্থিত চাকরির জন্য ওই দরখাস্ত দেওয়া হয় আর মাথা গোঁচবার একটা আস্তানা খোঁজা হয় কিন্তু এই হতভাগা শহরে একটা মেসো কি খালি পাওয়ার সব তো দেখছি কানায় কানায় ভর্তি হয়ে আছে সহানুভূতি স্বরে অনুকূলবাবু বললেন সিজনের মাঝখানে মেসে জায়গা পাওয়া বড় মুশকিল মশাইয়ের নামটা কি অতুলচন্দ্র মিত্র এই কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি দেশে ঘটি বিক্রি করে যে কটা টাকা এনেছিলাম থাহো প্রায় শেষ হয়ে এলো গুটি পঁচিশ তিরিশ বাকি আছে কিন্তু দুবেলা হোটেলে খেলে সেও আর কত বলুন তাই একটি ভদ্রলোকের মেস খুঁজছি বেশি দিন নয় ওই মাসখানেকের মধ্যেই একটা হেস্ত নেস্ত হয়ে যাবে এই খটা দিনের জন্য দুবেলা দুটো শাক আর একটু জায়গা পেলেই আর আমার কিছু দরকার নেই অনুকূলবাবু বললেন বড় দুঃখিত হলাম অতুলবাবু কিন্তু আমার এখানে সব ঘরে ভর্তি অতুল একটা নিশ্বাস ফেলে বলল তবে আর উপায় কি বলুন হ্যাঁ আবার বেরুই দেখি যদি ওড়িয়াদের আড্ডায় একটু জায়গা পাই আর তো কিছু নয় ভয় হয় े घुमले टागुल चूरी करेबे एक गिल्स जल खावा डाक्त जल आनते ग लोकट्री असहाय अवस्था देखे मन बड़ दया हल एकटू इतस्त को घरता बस बड़ आज दूजने थले असुविधा होना अपनार्डिपत्ति ना थे अतु लाफिए उठे बोल আপত্তি বলেন কি মশাই স্বর্গ হাতে পাবো তাড়াতাড়ি পকেট থেকে কতগুলো টাকা নোট বের করে বলল কত দিতে হবে মানে টাকাটা আগাম নিয়ে নিলে ভালো হতো না আমার কাছে আবার তার আগ্রহ দেখে আমি হেসে বললাম আরে থাক না টাকা পরে দেবেন তাহার তো কিছু নেই ডাক্তার বাবু জল নিয়ে ফিরে এলেন তাকে বললাম ইনি বিপদে পড়েছেন তাই আপাতত আমার ঘরেই থাকুন আমার কোনো কষ্ট হবে না অতুল কৃতজ্ঞতায় গদগদ স্বরে বলল আমার উপর ভারী দয়া করেছেন ইনি কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না ইতিমধ্যে যদি অন্য কোনো জায়গা পেয়ে যাই তাহলে আমি সেখানেই উঠে যাব বলে জল খেয়ে গেলাসটা নামিয়ে রাখলো। ডাক্তার একটু অবাক হয়ে আমার দিকে ফিরে বলল আপনার ঘরে তা বেশ আপনার যখন অমত নেই তখন আমি কি বলব আপনার সুবিধাও হবে ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে আমি তাড়াতাড়ি বললাম না না সেই জন্য নয় উনি বিপদে পড়েছেন ডাক্তার হেসে বললেন সে তো বটেই তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন অতুলবাবু এখানেই আপাতত থাকুন আগে হ্যাঁ জিনিসপত্র সামান্যই ওই একটা বিছানা আর ক্যামভিসের ব্যাগ এক হোটেলে দারওয়ানের কাছে রেখে এসেছি আমি এক্ষুনি নিয়ে আসছি আমি বললাম হ্যাঁ চান খাওয়া এখানেই করবেন তাহলে তো ভালোই হয় কৃতজ্ঞ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অতুল বেরিয়ে গেল সে চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম অনুকূলবাবু অন্য মনস্কভাবে কোচার খুঁটে চশমার কাঁচ পরিষ্কার করতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম কি ভাবছেন ডাক্তারু ডাক্তার চমক ভেঙে বলল এ ও না কিছু না বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত আপনি ভালোই করেছেন তবে কি জানেন অজ্ঞাত কুলো শিলস্য শাস্ত্রের একটা বচন আছে যাক আশা কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না বলে তিনি উঠে পড়লেন অতুল মিত্র আমার ঘরে এসে বাস করতে লাগলো অনুকুল অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তপোষ ছিল তিনি সেটা অতুলের ব্যবহারের জন্য ওপরে পাঠিয়ে দিলেন অতুল দিনের বেলায় বড় একটা মেসে থাকত না সকালে উঠে চাকরির সন্ধানে বেরিয়ে যেত বেলা দশটা এগারোটার মধ্যে ফিরত তারপর আবার চান খাওয়া সেরে বেরিয়ে পড়ত কিন্তু যতটুকু সময়ে সে মেসে থাকত তারই মধ্যে মেসের সকলের সঙ্গে বেশ আলাপ জমিয়ে তুলেছিল सन्धार पर खेलार मजलि से ता तन समय बस आस्ते आस्ते नीचे गिर संगठन गल्पगुज कर संगे तरह बेस भावे ग एक ही बस तरह एक ही घरे उठा बसा सूतराबोधन अपनी थे तुमी नामते बसि समय लागलना অতুল আসবার পর হপ্তাখানিক বেশ নিরুপদ্রবে কেটে গেল তারপর মেসে নানান রকম বিচিত্র ব্যাপার করতে আরম্ভ করল পর অতুল ও আমি বাবুর ঘরে বসে গল্প করছিলাম রোগীর ভিড় কমে গেছিল দু একজন মাঝে মাঝে এসে রোগের বিবরণ বলে ওষুধ নিয়ে যাচ্ছিল বাবু আমাদের সঙ্গে কথা বলতে বলতে ওষুধ দিচ্ছিলেন ও হাত পয়সা তুলে রাখছিলেন গত আমাদের মেসে প্রায় সামনেই একটা খুন হয়ে গেছিল আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কার হয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম বিশেষ উত্তেজনার কারণ এই যে লাশ দেখে লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলে মনে হলেও তার কোমরে গোঁজা ছিল টাকার দশটা নোট ডাক্তার বললেনের খরিদার ছিল কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গোপন কথা জানতে পারে হয়তো তাদের পুলিশের ভয় দেখায় ব্ল্যাকমেল করবার চেষ্টা করে তারপরেই বাস কতম। অতুল বলল কি জানে মশাই হ্যাঁ আমার তো ভারী ভয় করছে আপনারা এই পাড়ায় আছেন কি করে আমি যদি আগে জানতুম তাহলে তো ডাক্তার হেসে বললেন তাহলে উড়িয়াদের আড্ডায় যেতেন হ্যাঁ আমাদের কিন্তু ভয় করে না আমি তো দশ বারো বছরে পাড়ায় আছি কিন্তু কারুর কথাই থাকি না বলে কোনো হাঙ্গামায় পড়তে হয়নি কোনো अतुल फिस फिस हटा पे खुटीबर मुख बाड़िए कथा सुन मुखर अस्वा फी भेज अबाक गश्विनीबाबू आपनी ए समय नीचे जे अश्विनीबाबू थतमत खेलें না কিছুরা এমনি বিড়ি কিনতে তিন দিয়ে উপরে চলে গেলেন। আমরা পরস্পরে মুখ চাওয়া চাবি করলাম বয়স্ক গম্ভীর প্রকৃতির অশ্বিনীবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করতাম তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নেমে এসে আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন কেন রাত্রে খেতে বসে জানতে পারলাম অশ্বিনীবাবুর আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া শেষে অভ্যেস মতো একটা চুরুট শেষ করে শোবার ঘরে ঢুকে দেখি অতুল মেঝের ওপর কেবল একটা বালিশ ফেলে শুয়ে আছে একটু অবাক হলাম কারণ এমন কিছু গরম পড়েনি যে মেঝে শোয়ার প্রয়োজন হতে পারে ঘর অন্ধকার ছিল অতুলে কোনো সাড়া দিল না তাই ভাবলাম সে নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আমার তখনও ঘুম পাইনি কিন্তু আলোজিলে পড়তে বা লিখতে বসলে হয়তো অতুলের ঘুম ভেঙে যাবে তাই খালি পায়ে ঘরের মধ্যে পাচারি করতে লাগলাম কিছুক্ষণ এইভাবে বেড়াবার পর হঠাৎ মনে হলো যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞেস করে আসি তার কোনো অসুখ বিসুখ হয়েছে কিনা আমার দুখানা ঘর পরেই ও অশ্বিনীবাবুর ঘর গিয়ে দেখলাম তার দরজা খোলা বাইরে থেকে ডাক দিয়ে সারা পাওয়া গেল না তখন বাধ্য হয়ে ঘরে ঢুকলাম দরজার পাশেই সুইচ ছিল আলো জেলে দেখলাম ঘরে কেউ নেই রাস্তার ধারে জানলাটা দিয়ে উঁকি মেরে দেখলাম কিন্তু রাস্তাতেও তাকে দেখতে পেলাম না এত রাত্রে ভদ্রলোক গেলেন কোথায় হঠাৎ মনে হল হয়তো ডাক্তারের কাছে ওষুধ নিতে গেছেন তাড়াতাড়ি নিচে নেমে গেলাম ডাক্তারের দরজা ভেতর থেকে বন্ধ এত রাত্রে নিশ্চয়ই তিনি শুয়ে পড়েছেন বন্ধ দরজার সামনে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছি এমন সময় ঘরের ভেতর গলার শব্দ শুনতে পেলাম অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা বলছেন একবার লোভ হলো, গান পেতে শুনি কথা কিন্তু পরোক্ষণেই সে ইচ্ছে দমন করলাম হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলছেন আমার শোনা উচিত নয় পা টিপে উপরে ফিরে এলাম ঘরে এসে দেখলাম অতুল আগের মতো মেঝেতেই শুয়ে আছে আমাকে দেখে গার তুলে বলল কি অশ্বিনীবাবু ঘরে নেই অবাক হয়ে বললাম না তুমি জেগেছিলে হ্যাঁ অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন তুমি জানলে কি করে কি করে জানলুম এটা যদি দেখতে চাও এই বালিশে কান রেখে মাটিতে শো মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি মাথা ঠিকই আছে শুয়েই দেখো না কৌতূহলী হয়ে অতুলের মাথার পাশে মাথা রেখে শুলাম কিছুক্ষণ স্থির হয়ে থাকবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসতে লাগল তারপর পরিষ্কার শুনতে পেলাম অনুকূলবাবু বলছেন আপনি বড়ো উত্তেজিত হয়েছেন ওটা আপনার দৃষ্টি বিভ্রম ছাড়ার কিছুই নয় ঘুমের ঘরে মাঝে মাঝে এমন হয় আমি একটা ওষুধ দিচ্ছি শেষ হয়ে পড়ুকাল সকালে উঠে যদি আপনার এই বিশ্বাস থাকে তখন যা হয় করবে উত্তরে অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না চেয়ার টানার শব্দে বুঝলাম দুজনেই উঠে পড়েছেন আমি মাটি থেকে উঠে দাঁড়িয়ে বললাম ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই তা মনে ছিল না কিন্তু কি ব্যাপার বলতো অশ্বিনীবাবুর হয়েছে কি অতুল হাই তুলে বলল ভগবানই জানেন রাত হলো এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করলাম তুমি মাটিতে শুয়েছিলে কেন অতুল বলল সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম মেঝেটা বেশ ঠান্ডা মনে হল তাই শুয়ে পড়লাম ঘুমও একটু এসেছিল এমন সময় ওদের কথাবার্তায় চটকা ভেঙে গেল সিঁড়িতে ও সিঁড়িবাবুর পায়ের শব্দ শুনতে পেলাম তিনি নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিলেন ঘড়িতে দেখলাম রাত প্রায় এগারোটা বাজে অতুল শুয়ে পড়েছিল মেসও একেবারে নিশুতি হয়ে গেছে আমি বিছানায় শুয়ে অশ্বিনীবাবুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালে অতুলের ঠেলা খেয়ে ধর্মর করে উঠে বসলাম বেলা সাতটা বাজে অতুল বলল ওহে এই উঠু উঠু এই গতি ভালো ঠেকছে না কেন কি কি হয়েছে অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না ডাকাডাকিতে সারাও পাওয়া যাচ্ছে না কি হয়েছে তা তো বলা যাচ্ছে না তুমি এসো বলে সে ঘর থেকে তাড়াতাড়ি আমিও তার পেছন পেছন বেরিয়ে গিয়ে দেখলাম অশ্বিনীবাবু দরজার সামনে সকলেই দাঁড়িয়ে রয়েছেন উৎকণ্ঠিত জল্পনা ও দরজা ঠেলা ঠেলি চলছে নিচে থেকে বাবু এসেছেন দুশ্চিন্তা ও উৎকণ্ঠা ক্রমে বেড়েই চলেছে কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমন না छाड़ा जो घुमे पड़े ही तब हाँ डाके दरजा भेला हाँ हाँ से भद्रक अज्ञान पड़े आवाब दी क्या और देरी नए अतुलू दरजा भेगे फिलु डेढ़ इंची पुरु काठल लक लगा क्यों अतुल और तीन जन एक संगे सजरे धक्का दीते ही बिली तला भेंगे झनझन शब्दे दरजा खुले गल तक खोला दरजार सामने जो जिनिटा सकल चोखे पड़ल ता देखे विस्य भय कारो मुखे कथा फुटल ना स्तम्भित सकले देखल ठीक दरजार सामने अश्विनी बाबू पड़े তার গলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কাটা মাথা ও ঘাড়ির নিচে পুরু হয়ে রক্ত জমে যেন একটা লাল মখমলের গালিচা বিছিয়ে দিয়েছে আর তার ডান হাতে একটা রক্ত মাখা খুর তখনও যেন বিশ্রীভাবে হাসছে আমরা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম তারপর অতুল ও ডাক্তার একসঙ্গে ঘরে ঢুকলেন ডাক্তার বিউহলভাবে ভাবে অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহের দিকে তাকিয়ে থেকে কাপা গলায় বললেন কি ভয়ানক শেষে অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না তার দু চোখ তলোয়ারের ফলার মতো ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল সে একবার বিছানাটা দেখল রাস্তা ধারের খোলা জানলাটার দিকে উকি মারল তারপর ফিরে বলল। আত্মহত্যা নয় ডাক্তার বাবু, এটা খুন নৃশংস নর হত্যা আমি পুলিশ ডাকতে চললাম আপনারা কেউ কোনো জিনিস ছবেন না হম বাবু বললেন বলেন কি বাবু খুন কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল তাছাড়া ওটা বলে আঙুল দেখালেন মৃতের হাতে রক্তাক্ত খুঁট্টার দিকে অতুল মাথা বলল তা হোক তবু এটা খুন আপনারা থাকুন আমি এক্ষুনি পুলিশ ডেকে আছি ডাক্তারবাবু কপালে হাত দিয়ে সেখানেই বসে পড়লেন হুফ শেষে আমার মেসে যিনি হলো। পুলিশের কাছে মেসের চাকর বামুন থেকে আরম্ভ করে আমরা সকলেই বয়ান দিলাম যে যা জানি বললাম কিন্তু কারুর জবানবন্দিতে এমন কিছুই প্রকাশ পেল না যাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যেতে পারে অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধ লোক ছিলেন মেস ও অফিস ছাড়া অন্য কোথাও তার বন্ধু বান্ধব কেউ ছিল বলে কারুর জানা নেই তিনি প্রতি শনিবার বাড়ি যেতেন দশ বারো বছর এভাবেই চলে আসছে কোনো ব্যতিক্রম নেই কিছুদিন থেকে তিনি ডায়াবেটিসে এই রকম কিছু সাধারণ তথ্য প্রকাশ পেল ডাক্তার অনুকূলবাবুও বয়ান দিলেন তিনি যা বললেন তাতে অশ্বিনীবাবুর মৃত্যুর অহস্য পরিষ্কার না হয়ে আরো জটিল হয়ে উঠল গত বারো বছর ধরে অশ্বিনীবাবু আমার মেছে ছিলেন তার বাড়ি বর্ধমান জেলার হরিহরপুর গ্রাম তিনি সদাগরি অফিসে কাজ করতেন একশো কুড়ি টাকা আন্দাজ মাইনে পেতেন এত অল্প মাইনে নিয়ে কলকাতায় থাকার সুবিধা হয় না তাই তিনি একলা মেসে থাকতেন এ মেসের প্রায় সকলেই তাই করে থাকেন অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন কখনো কারুর পাওনা ফেলে রাখতেন না কারুর কাছে এক পয়সা ধার ছিল না কোনো বধখেয়াল কি নেশা ছিল বলেও আমার জানা নেই মেসের অন্য সকলেই এ বিষয়ে সাক্ষী দিতে পারবেন এই বারো বছরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষ্য করিনি কিন্তু গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন আমারই চিকিৎসায় ছিলেন কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণের আগে আমার চোখে পড়েনি কাল হঠাৎ তার চালচলন যেন আমার একটু অস্বাভাবিক লাগলো কাল বেলা প্রায় পৌনে দশটার সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন ডাক্তার বাবু আপনার সঙ্গে আমার একটু গোপনীয় কথা আছে একটু আশ্চর্য হয়ে তার দিকে চেয়ে দেখলুম তাকে অত্যন্ত বিচলিত মনে হল জিজ্ঞাসা করলুম কি কথা তিনি এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বললেন এখন নয় আর এক সময় বলেই তাড়াতাড়ি অফিসে চলে গেল সন্ধ্যার পর আমি অজিতবাবু আর বাবু আমার ঘরে বসে গল্প করছিলুম হঠাৎ বাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছে তাকে ডাকতেই তিনি কি এক কৈফিয়ার দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন আমরা সবাই অবাক হয়ে রইল ভাবলুম কী হল বাবু তারপর রাত্রি দশটার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন মুখ দেখেই বুঝলুম তার মানসিক অবস্থা প্রকৃতিস্থ নয় দরজা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানান রকম বলতে লাগলেন কখনো বললেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভৎস স্বপ্ন দেখেছেন কখনো বললেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন ঠান্ডা করবার চেষ্টা করলুমের মাথায় শেষে ওষুধ দিয়ে বললাম সেই তার সঙ্গে আমার শেষ দেখা তারপর আজ সকালে এই কাণ্ড তার ভাবগতিক দেখে তার মানসিক প্রকৃতিস্থতা সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে কিন্তু তিনি যে এইটুকু উত্তেজনার বশবর্তী হয়ে আত্মঘাতী হবেন তা আমি কল্পনাও করতে পারিনি অনুকূলবাবু থামলে দ্বারকা জিজ্ঞাসা করলেন আহ আপনি মনে করেন এটা আত্মহত্যা অনুকূলবাবু বললেন তাছাড়া আর কি হতে পারে তবে অতুলবাবু বলছিলেন এ আত্মহত্যা নয় অন্য কিছু এ বিষয়ে তিনি হয়তো বেশি জানেন অতএব তিনিই বলতে পারবেন দারুগা অতুলের দিকে ফিরে বলল আপনি অতুলবাবু এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে আছে নিজের হাতে মানুষ অমন ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না আপনি লাশ দেখেছেন ভেবে দেখুন এ কিন্তু অসম্ভব দারোগা খানিক্ষণ চিন্তা করে বলল হত্যাকারী কে আপনার কোনো সন্দেহ হয় না হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কি অতুল রাস্তার দিকে জানলাটার দিকে আঙুল দেখিয়ে বলল ওই জানলাটা হত্যার কারণ দারোগা অবাক হয়ে বলল জানলা হত্যার কারণ আপনি বলতে চান হত্যাকারী ওই জানলা দিয়ে ঘরে ঢুকেছিল না হত্যাকারী দরজা দিয়েই ঘরে ঢুকেছিল দারুগা মৃদু হেসে বললেন আপনার বোধ হয় মনে নেই দরজা ভেতর থেকে বন্ধ ছিল আমার মনে আছে দারুগা একটু ঠাট্টা করেই বলল সেই হতে পারে নাকি বলল খুব সহজে একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন বাবু এতক্ষণ দরজাটার দিকে তাকিয়েছিলেন তিনি বলে উঠলেন ঠিক তো দরজা সহজেই বাইরে থেকে বন্ধ করা যায় এতক্ষণ আমাদের মাথাতেই ঢোকেনি देखें ना दरजा तो टें तो ठीक एक खटका लगे अश्विनी बाबू रे दरजा खुले शुएं प्रमाण आतुल बोलो বরঞ্চ তার উল্টো প্রমাণই আছে আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন আমি বললাম আমিও জানি আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি দারোগা বললেন তবে অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যা দরজা খুলে দিয়েছিলেন এই অনুমানও তো সম্ভব বলে মনে হয় না অতুল বলল না কিন্তু আপনার বোধ মনে নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটা রোগে ভুগছিলেন যদি সত্যি এটা হত্যাকাণ্ড হয় তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক তাতে কোন সন্দেহ নেই কারোর উপর আপনাদের সন্দেহ হয় কি বলে উপস্থিত সকলের মুখের দিকে চাই সবাই নীরবে মাথা নাড়লেন বাবু বললেন দেখুন এই পাড়ায় প্রায় একটা দুটো খুন হয় এ খবর অবশ্য আপনার কাছে নতুন নয় পরশুদিনই আমাদের মেসের সামনে একটা খুন হয়ে গেছে এসব দেখে আমার মনে হয় যে সবগুলো হত্যাই একই সুতোয় কাঁথা একটার কিনারা হলেই অন্যটার কিনারা হবে অবশ্য যদি ও অশ্বিনীবাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয় দারোগা বললেন ता होते क्योंकि हवर आशा बस ले बोधाय अनंतकाल बसे थकते हैं अतुल बोल दारकाू जी खुन किनारा करते चानई जानलाटार कथा भलोक भेबे देखें दारका क्लान भावे सब कथाई भलो भाव भेबे देखते अतुल बाबू एप्येक घरे खाना तल्लाश करते चाहिए तर नीचे सब घर पुखानुपु रूपे खाना तल्लाश कर जर द्वारा मृत्यु रहस्य आलोकपात अश्विनी बाबुर घरों यथारीति सर्च कर दो एक खूब साधारण पारिवारिक चिठीपत्र छाचु पावा, पावा खुरेर शून्य खापटा बीछान पशे पड़े তিনি নিজে খুর দিয়ে দাড়ি কামাতেন এ কথা আমরা সকলেই জানতাম খাপটা চিনতেও কষ্ট হল না অশ্বিনীবাবুর মৃতদেহ আগেই সরানো হয়ে গিয়েছিল এরপর তার দরজায় তালা লাগিয়ে শিলমোহর করে দারোগা বেলা দেড়টা নাগাদ প্রস্থান করলেন অশ্বিনীবাবুর বাড়িতে টেলিগ্রাম পাঠানো হয়েছিল বিকেলে তার ছেলেরা ও অন্যান্য নিকট আত্মীয়রা এসে উপস্থিত হলেন তাদের বিস্মিত বিমূঢ় শোকের চিত্রের ওপর জবনিকা টেনে দিলাম আমরা অনাত্মীয় হলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত ছিলাম তাছাড়া নিজেদের প্রাণ নিয়েও কম আশঙ্কা হয় না যেখানে পাশের ঘরে এরকম ব্যাপার ঘটতে পারে সেখানে আমাদের জীবনেরই বা নিশ্চয়তা কি রাত্রে ঘুমোনোর আগে डातर घरे गम्भर मुखे बस आई एक घटन तर शांत मुखर ओपर कलो कलो रेखा पड़े गिता बसम मेसर सकले तो मेस ऐड़े चले जावर कथा म्लाल हसी हसे अनुकूलबाबू बोलें तरष देवा अजित बाबू यम व्यापार जो घटे से बोलू কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না একে খুন বলা যেতে পারে কি করে আর যদি খুনই হয় তাহলে মেসের বাইরের লোকে দ্বারা তো খুন করা সম্ভব নয় প্রথমত হত্যাকারী ওপরে উঠল কি করে সিঁড়ির দরজা রাত্রিবেলা বন্ধ থাকে এ তো আপনার সকলে জানেন যদি ধরে নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে ওপরে উঠেছে কিন্তু সে অশ্বিনীবাবুর খুর দিয়ে তাকে খুন করল কি করে ইকি কখনো সম্ভব সুতরাং বাইরের লোক এ খুন করেন তাহলে বাকি থাকেন কারা যারা মেসে থাকেন এদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি অবশ্য অতুলবাবু অল্প দিন হলেও এসেছেন তার বিষয়ে আমরা কিছু জানি না আমি চমকে উঠে বললাম অতুল ডাক্তারবাবু গলা খাটো করে বললেন অতুলবাবু লোকটিকে আপনার রকম মনে হয় আমি বললাম অতুল না না না না এই কখনো সম্ভব নয় অতুল কী জন্য অশ্বিনীবাবুকে ডাক্তার বললেন তবেই দেখুন আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এ কাজ করতে পারে না তাহলে বাকি থাকে কি তিনি আত্মহত্যা করেছেন কথাটাই কি বাকি থেকে যাচ্ছে না কিন্তু আত্মহত্যা করারও তো একটা কারণ থাকা চাই সে কথাও আমি ভেবে দেখেছি আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে পাড়ায় কোনো কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে এই সম্প্রদায়ের সর্দার কে এটা তো কেউ জানে না হ্যাঁ মনে আছে ডাক্তার ধীরে ধীরে বললেন এখন মনে করুন অশ্বিনীবাবু যদি এই সম্প্রদায়ের সর্দার হন আমি স্তম্ভিত হয়ে বললাম कख सम अजित बाबू पृथ्वी नएर कथा घनीभूत खूब सम्भव भय पे अत्यधिक भय पे मानुष अप्रकृतिस्थे क्या अप्रकृतिस्थार मध्य তিনি আত্মহত্যা করেছেন ভেবে দেখুন এই অনুমান কি সঙ্গত মনে হয় না এই অভিনব থিওরি শুনে আমার মাথা একেবারে গুলিয়ে গেছিল আমি বললাম কি জানি ডাক্তারবাবু আমি তো কিছুই ধারণা করতে পারছি না আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন কাল তাই বলব এই সমস্যাটার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না দু তিনটে দিন কোনো রকমে কেটে গেল একে মন অশান্ত তার উপর সিআইডির বিবিধ কর্মচারী নিরন্তর যাতায়াত ও জেরায় প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল মেসের প্রত্যেকেই পালাই পালাই করছিলেন কিন্তু আবার পালাতেও সাহস পাচ্ছিলেন না কি জানি তাড়াতাড়ি মেস ছাড়লে যদি পুলিশ তাকেই সন্দেহ করে বসে चारिधारे सन्देहर जाल धीरे मे अजाना आतंके बुक धड़ास उठत पुलिस करा तो सकाले ओतुली डाक्त घरे बस खबर कागज पड़े मजारि गैक डाक्त खुले में बार कोरे छीलें। से बार कर आलमारी पैकिंगेरिकार छप मारा डात बाबू देशी ओषद व्यवहार करतना दरकार हम अमेरिका किंबा जार्मानी थे ओषुदन प्राय मसे मैसेध आसत অতুল খবরের কাগজটা নামিয়ে রেখে বলল ডাক্তারবাবু আপনি বিদেশ থেকে ওষুধ আনান কেন দেশি ওষুধ কি ভালো হয় না অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলে নিয়ে তার গায়ে লেখা বিখ্যাত বিক্রেতাদের নাম দেখে বলল এরিক অ্যান্ড হ্যাভেল এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে হ্যাঁ আচ্ছা হোমিওপ্যাথিতে সত্যি সত্যি রোগ সারে মানে আমার তো বিশ্বাস হয় না এক ফোঁটা জল খেলে আবার রোগ সারবে কি ডাক্তার মৃদু হেসে বললেন এত লোক যে ওষুধ নিতে আসে তারা কি ঝেলেখেলা করে অতুল বলল হয়তো রোগ আপনিই সারে তারাভাবে ভাবে ওষুধের গুণে সারল বিশ্বাসেও অনেক সময় কাজ হয় কি না ডাক্তার শুধু একটু হাসলেন কিছু বললেন না কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন খবরের কাগজে আমাদের মেসের কথা কিছু আছে নাকি আছে বলে আমি পড়ে শোনালাম হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনও কোনো কিনারা হয়নি পুলিশের সিআইডি বিভাগ এই হত্যার রহস্যের তদন্ত ভার গ্রহণ করেছেন কিছু কিছু তথ্য আবিষ্কৃত হয়েছে আশা করা যাচ্ছে শিগগিরই আসামি গ্রেপ্তার হবে চাই হবে ওই আশা পর্যন্ত ডাক্তারবাবু মুখ ফিরিয়ে বলে উঠলেন একি কি দারোগাবু দারোগা ঘরে প্রবেশ করলেন সঙ্গে দুজন কনস্টেবল ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা কোনো ভনিতা না করে একেবারে অতুলের সামনে গিয়ে বললেন আপনার নামে ওয়ারেন্ট আছে থানায় যেতে হবে গোলমাল করবেন না তাতে কোনো ফল হবে না রামধনি সিং হ্যান্ডকফ লাগাও একজন কনস্টেবল ক্ষিপ্র অভ্যস্ত হাতে হাত কড়া পরিয়ে দিল আমরা হতভম্ব হয়ে উঠে দাঁড়ালাম অতুল বলে উঠল এ কি দারোগা বললেন অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুলচন্দ্র মিত্রকে গ্রেফতার করা হলো আপনারা দুজনে একে অতুলচন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন নিঃশব্দে অভিভূতের মতো আমরা ঘাড় নাড়লাম অতুল মৃদু হেসে বলল শেষ পর্যন্ত আমাকেই ধরলেন আচ্ছা চলুন থানায় কিছু আমি নির্দোষে মুখে ডাক্তার বললেন অতুলবাবুই তাহলে কি ভয়ানক কি ভয়ানক মানুষের মুখ দেখে কিছু বোঝবার উপায়ই নেই আমার মুখ থেকে কোন কথা বেরোল না অতুল হত্যাকারী এ কয়েকদিন তার সঙ্গে থেকে আমার তাকে খুব ভালো লেগে গিয়েছিল তার স্বভাব এত ভালো আমার মনকে এই অল্প সময়ের মধ্যেই সে জয় করে নিয়েছিল সেই অতুল খুনি ডাক্তার বললেন এই জন্যেই অজ্ঞাতকুলশীর লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ तक किए भे लोकटाच लगे उठे गरजा बंद कर शुए पड़ल चान खावा करते इच्छे कर ला घर ओपाशे अतुले जिनिसप्र छान रही चे चोखे जल इसलिए অতুলকে যে কত খানি ভালোবেসে ফেলেছি তা বুঝতে পারলাম অতুল যাওয়ার সময় বলে গেছিল সে নির্দোষ তবে কি পুলিশ ভুল করল আমি বিছানায় উঠে বসলাম যে রাত্রে অশ্বিনীবাবু খুন হন সে রাত্রে সমস্ত ঘটনা মনে করবার চেষ্টা করলাম অতুল মেঝে বালিশের ওপর কান পেতে डतर संगे अश्विनीबाब कथा बार्ता शन क्यों सुन की तरह एगारोटार घुम ए सकाले घूम भागल इतिम्यदी कतुल गोड़ा थके बोलते खून आत्महत्या न स्वयं खनि से गलाय फाँसी पड़ा चेष्टा करते पुलिस भाव जो अतुल जो एत जोर दिए बोलते खून तक से खूनी होते ही रखम ना। नाना चिंताय उद्भ्रांत उत्पीड़ित मन नहीं আমি বিছানায় পড়ে ছটফট করতে লাগলাম কখনো উঠে ঘরে পায়েচারি করতে লাগলাম এমন করেই দুপুরটা কেটে গেল বেলা তিনটে বাজল হঠাৎ মনে হল কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি এরকম অবস্থায় পড়লে কি করা উচিত কিছুই জানা ছিল না উকিলও কাউকে চেনি না जाहक एक उकिल खुजे बारुष्कर हम बुझे जामा गलिए नहीं ताड़ताड़ी बार उपक्रम कर दरजाय धक्का पड़ल दरजा खुले देखी अतुलतुल आनंदे प्राय जड़िए धरल से दोषी की निर्दोष ए भावना मन थे बारे मुछे गल रुक्ष माथा शुक्नो मुख अतुल हेसे बोल हाँ भाई बड्ड भू गए अनेक कष्ट जमीन पावा गई छाड़ा पेलूम नईले आज हजत बस करते हो तो तुम्हें चले कोथायकू अप्रतिभवेल उकर बाड़ी अतुल स्नेहे हाथ धरे बोल हमारे तार दरकार नहीं भाई झाझ तुम देख नाओनी खाओनी चलो चलो चलो माथाय दूघटी जल ढेले जाटो मुखे देवा चुईे गोलार चेष्टा कर लो অতুল তুমি তুমি আমি কি ও বাবুকে খুন করেছি কি না সে আলোচনা পরে হবে এখন কিছু খাওয়া দরকার মাথাটা ধরেছে দেখছি যাই স্নান করলেই মনে হয় সেরে যাবে বাবু ঢুকলেন তাকে দেখে অতুল বলল বাবু। ঘষা দোয়ানির মতন আবার আমি ফিরে এলাম ইংরেজিতে একটা কথা আছে না ব্যাড পেনি আমার অবস্থাও প্রায় সেই রকম পুলিশেও নিলে না ফিরিয়ে দিলে ডাক্তার একটু গম্ভীরভাবে বললেন অতুলবাবু আপনি ফিরে এসেছেন খুবই আনন্দের বিষয় আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝেই ছেড়ে দিয়েছে কিন্তু আমার এখানে আর আপনার বুঝতেই তো পারছেন পাঁচজনকে নিয়ে মেস एम सको पालाई पलई करबेंपनर कोद्वेश नहीं का से ही कथा दागी आसामी आश्रय दिए अपना विपदे पड़ब कैन बला तो जाए ना पुलिस हेषे आप एडिंग बैटिंग चार्जे फेल आज ही चलेज डाक्त एकटू चुप करके अनेच्छा भरे আজ রাত থাকুন কিন্তু কাল সকালে নিশ্চয় নিশ্চয় খাল আর আপনাদের বিরক্ত করব না যেখানে হোক একটা আস্তানা খুঁজে নেব শেষ পর্যন্ত ওড়িয়া হোটেল তো আছেই ডাক্তার থানায় কি হলো জিজ্ঞেস করলেন অতুল ভাষা ভাষা জবাব দিয়ে চান করতে চলে গেল ডাক্তার আমায় বললেন বাবু মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন বুঝতে পারছি কিন্তু আমার উপায় কি বলুন একে তো মেসের বদনাম হয়ে গেছে তার উপর যদি পুলিশের গ্রেফতারি আসামি রাখি সেটা কি নিরাপদ হবে আপনিই বলুন সত্যি এটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য কাউকে দোষ দেওয়া যায় না আমি ঘাড় নেড়ে বললাম হ্যাঁ তা আপনার মেস আপনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি গামছা কাঁধে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলাম ডাক্তার লজ্জিত মুখে বসে রইলেন চান খাওয়া শেষ করে ঘরে ফিরছি এমন সময় ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলেন সামনে অতুলকে দেখে তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন পাংশু মুখে বললেন অতুলবাবু আপনি অতুল মৃদু হেসে বলল আমি বটে ঘনশ্যামবাবু আপনার কি বিশ্বাস হচ্ছে না ঘনশ্যামবাবু বললেন কিন্তু আপনাকে তো পুলিশে এই পর্যন্ত বলে একটা ঢোক গিলে তিনি নিজের ঘরে ঢুকে পড়লেন অতুল যেন বেশ মজা পেয়েই বলল বাঘে ছুলে আঠারোঘা পুলিশে ছুলে বোধ হয় আটান্ন ঘনশ্যামবাবু আমায় দেখে বেশ ভয় পেয়েছেন দেখছি সেদিন সন্ধেবেলা অতুল বলল ও হে দেখো তো দরজার তালাটা লাগছে না দেখলাম বিলিতি তালায় কি গোলমাল হয়েছে অনুকূলবাবুকে খবর দিলাম তিনি এসে দেখে বললেন হুম তালা এই মুশকিল ভালো আছেন তো বেশ আছেন খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয় এর চেয়ে আমাদের দেশি হুড়কো ভালো যাই হোক কালি মেরামত করিয়ে দেব বলে তিনি নেমে গেলেন রাতে ঘুমনোর আগে অতুল বলল অজিত মাথা ধরাটা কিন্তু ক্রমেই বাড়ছে কি করি বলো আমি বললাম ডাক্তারের কাছ থেকে এক পুড়িয়া ওষুধ নিয়ে খাও না অতুল বলল হোমিওপ্যাথি ওষুধ তাতে সারবে আচ্ছা দেখা যাক হুম পাখির জোর আমি বললাম চলো আমারও শরীরটা ভালো ঠেকছে না ডাক্তার তখন দরজা বন্ধ করবেন উপক্রম করছিলেন আমাদের দেখে জিজ্ঞাসুভাবে মুখের দিকে তাকালেন অতুল বলল আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম পড্ড মাথা ধরেছে কিছু ব্যবস্থা করতে পারবেন ডাক্তার খুশি হয়েই বললেন বিলক্ষণ পারিবই কি পিত্তি পড়ে মাথা ধরেছে বসুন এখনই ওষুধ দিচ্ছি বলে আলমারি থেকে নতুন ওষুধের পুড়িয়া বার করে নিয়ে এলেন জ্ঞান হেসবে পড়ুন গিয়ে কাল সকালে আর কিছু থাকবে না অজিত বাবু আপনার চেহারাটাও ভালো ঠেকছে না উঠতেজনার পর একটু অবসাদ হয়েছে বোধ হয় হ্যাঁ শরীর ঢিস করছে হুম বুঝেছি আপনিও একধাক নিন শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে ওষুধ নিয়ে বেরিয়ে যাচ্ছি এমন সময় অতুল বলল ডাক্তার বাবু বোমকেশ বক্সি বলে কাউকে চেনেন ডাক্তার একটু চমকে উঠে বললেন না কে তিনি অতুল বলল জানি না আজ থানায় তার নাম শুনলুম তিনি নাকি এই হত্যার তদন্ত করছেন ডাক্তার মাথা নেড়ে বললেন না তাকে আমি চিনি না ওপরে নিজেদের ঘরে ফিরে এসে আমি বললাম অতুল এবার সব কথা আমায় বলো তো কী বলব তুমি আমার কাছে কিছু লুক করছো সে হবে না সব কথা খুলে বলতে হবে অতুল একটু চুপ করে বসে রইল তারপর দরজার দিকে একবার তাকিয়ে বলল আচ্ছা বলছি আমার বিছানায় বসো তোমার কাছে যে লুকিয়ে রাখা চলবে না তা বেশ বুঝতে পারছি আমি তার বিছানায় গিয়ে বসলাম সেও দরজা ভেজিয়ে আমার পাশে বসল ওষুধের পুরিয়াটা তখন আমার হাতে ছিল ভাবলাম সেটা খেয়ে নিশ্চিন্ত মনে গল্প শুনব মোরখ খুলে ওষুধ মুখে দিতে যাচ্ছি অতুল আমার হাতটা ধরে বলল এখন থাক আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেয়েও সুইচ তুলে আলো নিভিয়ে দিয়ে অতুল আমার কানের কাছে মুখ এনে ফিস করে তার গল্প বলতে লাগল আমি মন্ত্র মুগ্ধের মতো শুনে চললাম বিস্ময়ে আতঙ্কে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগল ১৫ মিনিট পরে সংক্ষেপে গল্প শেষ করে অতুল বলল আজ এই পর্যন্ত থাক কাল সব খুলে বলবো। রেডিয়াম ডায়াললা ঘড়ির দিকে তাকিয়ে অতুল বলল এখনো সময় আছে রাত দুটোর আগে কিছু ঘটছে না তুমি বরঞ্চ এর মধ্যে একটু ঘুমিয়ে নাও ঠিক সময় আমি তোমাকে তুলে দেব রাত তখন বোধ হয় দেড়টা হবে অন্ধকারে চোখ খুলে বিছানায় শুয়েছিলাম শ্রবণেন্দ্রীয় এত তীক্ষ্ণ হয়ে উঠেছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার উপর দেহের উত্থান পতনের শব্দটাও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম অতুল যে জিনিসটা দিয়েছিল সেটা শক্ত করে ডান হাতে ধরেছিলাম হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনলাম না কিন্তু অতুল আমাকে ছুঁয়ে গেল ইশারাটা আগে থেকেই স্থির করা ছিল আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফিরতে লাগলাম বুঝলাম সময় উপস্থিত হয়েছে তারপর কখন দরজা খুলল জানতে পারলাম না হঠাৎ অতুলের বিছানার উপর ধপ করে একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে আলো চলে উঠল লোহার ডান্ডা হাতে আমি তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম দেখলাম এক হাতে রিভলভার অন্য হাতে আলো সুইচ ধরে অতুল এবং তারই বিছানার পাশে হাঁটু ঘেরে বসে আহত বাগ যেমন শিকারি দিকে ফিরে তাকায় তেমনি বিস্ফারিত চোখে চেয়ে ডাক্তার আপনার মতো পাকা লোক শেষকালে পাশবালিশ খুন করলো ব্যাস চুরি ফেলে দিন চুরিটা ফেলে দিন নড়েছেন কি গুলি করেছি আমি অজিত রাস্তার দিকে জানলাটা খুলে দাও তো মাটিতে উঠে বসে ডাক্তার বলল বেশ আর মানলুম কিন্তু আমার অপরাধ কি শুনি অপরাধ কি একটা ডাক্তার যে মুখে মুখে বলবো তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে তৈরি আছে ক্রমে প্রকাশ পাবে আপাতত চার পাঁচজন কনস্টেবল সঙ্গে করে বলল। আপাতত সত্যান আপনাকে গ্রেফতার করছে ইন্সপেক্টর বাবু ইনি আসামি ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত কড়া লাগালেন ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চেয়ে বলল এ ষযন্ত্র আমার টাকা যাবে কোথায় বিকৃত মুখে ডাক্তার বলল আমি আমি কোকেন বিক্রি করি তার কোন হয় ডাক্তার মুহূর্তের মধ্যেই তেমনি কোঁকড়ে গেলেন তার মুখ দিয়ে আর কথা বেরোল না শুধু চোখ দুটো দিয়ে বোমকেশকে যেন ঝলসে দিয়ে গেলেন আমার মনে হল এ যেন আমার সেই সাধা সিধে নির্বিরোধ বাবু নয় একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা ভদ্রতার খোলস ছাড়িয়ে বেরিয়ে এসেছে এরই সঙ্গে এতগুলো দিন কাটিয়েছি ভাবতেই শিউরে উঠলাম বোমকেশ জিজ্ঞেস করল কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিল ঠিক করে বলো দেখি ডাক্তার না না না বলবে বেশ কেমিক্যাল পরীক্ষায় ধরা তো পড়বেই একটা চুরুট ধরিয়ে মিছানায় আরাম করে বসে বলল দারোগা বাবাবু এবার আমার এতলা লিখুন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হইলে পর ডাক্তারের ঘরে খানা তল্লাশ করে দুটো বড় বড় বোতলে কোকেন বেরোল ডাক্তার সেই যে চুপ করেছিলেনিমাল থানায় রওনা করে দিতে ভোর হয়ে গেল তাদের চালান করিয়ে দিয়ে বোমকেশ বলল এখানে তো সব লন্ডভণ্ড হয়ে আছে চলো আমার বাসায় সেখানে গিয়ে চা খাওয়া যাবে হ্যারিসন রোডের একটি বাড়ির তিনতলায় উপস্থিত হয়ে দেখলাম দরজার পাশে পিতলের ফলকে লেখা রয়েছে শ্রী বোমকেশ বক্সি দিনের কুটিরে পদার্পণ করুন জিজ্ঞেস করলাম সত্যান্নেষি কি ওটা আমার পরিচয় ডিটেকটিভ কথা শুনতে ভালো নয় হ্যাঁ গোয়েন্দা শব্দটা আরও খারাপ তাই নিজেকে নিজেই খেতাব দিয়েছি সত্যান্নেষি ঠিক হয়নি সমস্ত তিনতলাটা মোমকেশের গোটা চার পাঁচ ঘর আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জিজ্ঞেস করলাম একলাই থাকো বুঝি হ্যাঁ ওই সঙ্গী আমার চাকর পুটিরাম আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম হ্যাঁ দিব্যি কতদিন আছো এখানে প্রায় বছরখানেক মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসায় স্থান পরিবর্তন করতে গিয়েছিলাম টিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়ে চা তৈরি করে নিয়ে এল গরম পেয়ালায় চুমুক দিয়ে মুমকেশ বলল আহ তোমাদের মেসে ছদ্মবেশী কদিন মন্দ কাটল না ডাক্তার কিন্তু শেষের দিকে ধরে ফেলেছিল জানো দোষ অবশ্য কি রকম পুলিশের কাছে জানলার কথা বলতেই না ধরা পড়ে গেলাম ওই জানলা দিয়েই তো অশ্বিনীবাবু না না গোড়া থেকে বলো চায় আর একটা চুমুক দিয়ে মুমকেশ বলল আচ্ছা তাই বলছি কিছুটা তো কাল রাতেই শুনেছ এবার বাকিটা তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল তা দেখে পুলিশের কর্তৃপক্ষ কিন্তু বেশ বিরক্ত হয়ে উঠেছিল একদিকে বেঙ্গল গভর্নমেন্ট অন্যদিকে কাগজওয়ালারা পুলিশকে ভেতরে বাইরে খোঁচা দিয়ে দিয়ে আরো অতিষ্ঠ করে তুলেছিল তা এই রকম যখন অবস্থা তখন আমি গিয়ে পুলিশের বড়ো সাহেবের সঙ্গে দেখা করলাম বললাম আমি একজন বেসরকারি ডিটেকটিভ আমার বিশ্বাস আমি এইসব খুনের কিনারা করতে অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দেন। শর্ত হলো তিনি আর আমি ছাড়া এ কথা আর কেউ জানবে না তারপর তো তোমাদের বাসায় গিয়ে জুটলাম কোনো অনুসন্ধান চালাতে গেলে যে জায়গা ঘিরে গন্ডগোল रकार तुम बेचनेशन डा गोड़ा बड्ड बने व्यवसा चलाते गोमिओपैथी डाक्त से बसा खूब सुविधे जनक मन मध्य उड़ु डी नाटर गुरु এই সন্দেহ তখন হয়নি ডাক্তারকে প্রথম সন্দেহ হলো হল বাবু মারা যাবার আগের দিন তোমার মনে আছে সেদিন রাস্তার একজন লাশ পাওয়া গিয়েছিল হুম? ডাক্তার যখন শুনলো যে তার ট্যাঙ্ক থেকে এক টাকা নোট বেরিয়েছে তখন তার মুখে মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লোভের ছবি ফুটে উঠল যে সেটা দেখেই আমার সমস্ত সন্দেহ ডাক্তারের ওপর গিয়ে পড়ল তারপর সন্ধ্যেবেলায় অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা বলতে কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় ও একটা কৈফিয়র দিয়ে চলে গেলেন অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার খটকা লাগলো মনে হলো হয়তো তিনিই আসল আসামি রাতে মেঝে কান পেতে যা শুনলাম তাতেও ব্যাপারটা খুব একটা স্পষ্ট হলো না শুধু এইটুকু বুঝলাম যে তিনি ভয়ঙ্কর কিছু একটা দেখেছেন তারপর সেই রাতে যখন তিনি খুন হলেন তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না ডাক্তার যখন সেই ভাটিয়াটাকে রাস্তার উপর খুন করে দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানলা থেকে সেই দৃশ্য দেখে ফেলেন আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারকে বলতে গিয়েছিলেন এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছো নিশ্চয়ই ডাক্তার কোকেনের ব্যবসা করত কিন্তু কাউকে জানতে দিত না যে সে এই কাজের সর্দার যদি কেউ হঠাৎ জানতে পেরে যেত তাকে তক্ষণি খুন করত ডাক্তার এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে এসেছে ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল ছিল হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হতো এটা আমার অনুমান ঠিক নাও হতে পারে সেদিন রাতে সে ডাক্তারের কাছে এসেছিল কোনো কারণে তাদের মধ্যে হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে পুলিশের ভয় দেখায় তারপরে যেই সে বাড়ি থেকে বেরিয়েছে অমনি ডাক্তারও পেছন পেছন গিয়ে তাকে শেষ করে দেয় অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর বোকামির বসে সেই কথা ডাক্তারকেই বলতে গেলেন তার কি উদ্দেশ্য ছিল জানি না তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন কিন্তু ফল হলো ঠিক তার উল্টো ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকবার অধিকার রইল না সেই রাতেই কোনো সময় যখন তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন অমনি সাক্ষাতের জম তার সামনে এসে দাঁড়াল আমাকে ডাক্তার গোড়াই সন্দেহ করেছিল কিনা বলতে পারি না কিন্তু যখন আমি পুলিশকে বললাম যে ওই জানলাটাই অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ তখন সে বুঝলো আমি কিছু কিছু আন্দাজ করেছি সুতরাং আমারও ইহলোক ত্যাগ করবার খাঁটি অধিকার জন্মালো जो कमशनर साहेब इसे खालस कर लग मेसे डाक्त तक ठीक बुझल गोयंदा कि भाव गोपन कर আমাকে রাতের জন্য মেসে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিল উদারতার আড়ালে একটি মাত্র উদ্দেশ্য ছিল কোনো রকমে আমাকে খুন করা কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম তত কথা আর কেউ জানতো না ডাক্তারের বিরুদ্ধে তখন পর্যন্ত কিন্তু সত্যিকারের কোনো প্রমাণ ছিল না অবশ্য তার ঘর খানা তল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারতো কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি এই কথা কোনো আদালতে প্রমাণ হতো না তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম দরজার তালায় পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলাম ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লসিত হয়ে উঠল আমরা রাতে দরজা বন্ধ করে শুতে পারবো না তারপর আমরা যখন ওষুধ নিতে গেলাম তখন তো সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেল আমাদের দুজনকে দুপুরিয়া মরফিয়া দিয়ে গুঁড়ো আমরা এমন ঘুম ঘুমব যে নিদ্রা নিদ্রায় পরিণত হলেও কেউ জানতে পারবে না তারপরেই বাঘ এসে ফাঁদে পা দিলেন এই আর কি আমি বললাম আমি এখন উঠি ভাই তুমি নিশ্চয়ই এখন ওদিকে যাচ্ছ না না তুমি তুমি কি বাসায় যাচ্ছ হ্যাঁ কেন বা কেন আবার বাড়ি ফিরব না আমি বলছিলাম কি ও বাসা তো তোমাকে এমনিতেই ছাড়তে হবে তা আমার এখানে এলে হতো না এই বাসাটা তো নেহাত মন্দ নয় আমি খানিক্ষণ চুপ করে থেকে বললাম প্রতিদান দিচ্ছ উজি বোমকেশ আমার কাঁধে হাত রেখে বললো না ভাই প্রতিদান নয় মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না এই কদিনে কেমন একটা বদভ্যেস জন্মে গেছে সত্যি বলছ সত্যি বলছি তবে তুমি থাকো আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি বোমকেশ বেশ খুশি হয়ে বলল হ্যাঁ সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে বলো না যেন শুনছিলেন सत्यान्षी रचना शरद इंदु बंदोपाध्याल्पाठ दीप गल्पे सूत्रधार दीप शब्दग्रहण आबह संगीत और स्पेशल इफेक्टे रिचार्ड परिकल्पना और परिचालनए्राणी विश्व सहयोगित अनब रेडियो मिर्चर तरफ आंतरिक धन्यवाद श्री प्रवीर चक्रवर्ती के पास थारण आगामी सप्ताह ठीक समय आ रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेन्स